to Ramadan Welcome oh Ramadan. It is Ramadan. It is Ramadan. O Ramadan Irin Ramadan Irin Ramadan Priyo Muslim ebong Muslim bhai o bonera Assalamu আপডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইসুফ চেম্বার্স আর আজকের আমাদের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ অমুসলিমদের কাছে দাওয়া দেয়া ডক্টর জাকির আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আসসালামাক ড জাকির আজকের এই টপিকটা আপনি এবং আমি আমরা দুজনেই খুব পছন্দ করি আর আমি জানি এই ব্যাপারটাতে আপনি পুরো পৃথিবী জুড়ে দারুণভাবে বিখ্যাত আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তাল আর করুণা রহমত নিজেকে একজন ছাত্র বলে মনে করি ইসলাম আর কম্পারেটিভ রিলিজনের উপরে তবে পৃথিবী জুড়ে অনেক মানুষ এই ব্যাপারে আপনার কথাই মেনে চলেন অমুসলিমদের দাওয়া দেয়া সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে আজকের অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব আর যে কোনও টপিকের বৈজ্ঞানিক বিশ্লেষণে এই প্রশ্নটা সবার আগে আসবে সেটা হলো। টপিকের সংজ্ঞা জানা আজকের টপিক হলো দাওয়া আমাদের গত পর্বের টপিক ছিল ইসলাহ ইসলাহ আর দাওয়ার মধ্যে পার্থক্যটা কি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবিহি اجمعين আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রাহলি সাদরি ওয়াসাল্লি আমরি ওয়া আল্লুল উকদাতা মিন লিসানি ইফক ফাওলি যদি কিছু বলতে হয় আর বিশব্দ দাওয়া সম্পর্কে যখন আমরা দাওয়াত শব্দটা শুনি বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে ভারত আর পাকিস্তানে যখনই তারা এই শব্দটা শুনে দাওয়াত তখনই মনে মনে কল্পনা করা শুরু করে দেয় মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি মনে করে লাঞ্চ পার্টির কথা দাওয়াত এর মানে লাঞ্চ পার্টি নয় দাওয়া বা দাওয়াত এর মানে আমন্ত্রণ জানানো আজকে আমরা কোনো লাঞ্চ পার্টি বা ডিনার পার্টির আমন্ত্রণ নিয়ে কথা বলবো না আমাদের টপিক দাওয়াতুল ইসলাম ইসলাম ধর্মে আমন্ত্রণ আর আমন্ত্রণ দেওয়া হয় শুধু বহিরাগতদেরকে এই কারণে দাওয়া দেয়া যায় শুধু অমুসলিমকে যখন কোনো অমুসলিমকে ইসলাম ধর্ম সম্পর্কে জানাচ্ছি ইসলামের দিকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আরবি শব্দটা হচ্ছে দাওয়া আর আরবি শব্দ ইসলার মানে হচ্ছে মেরামত করা এর মানে উন্নতি করা যখন ইসলাম ধর্ম সম্পর্কে বলছি কোনো মুসলিমের কাছে ইসলাম ধর্ম সম্পর্কে আরো তথ্য জানাচ্ছি এখানে সঠিক শব্দটা হলো ইসলা যদি একটার ক্ষেত্রে আরেকটা শব্দ ব্যবহার করা হয় তবে নির্দিষ্ট করে বলতে গেলে ইসলা শব্দটা বোঝানো হয় যখন কোনো মুসলিমকে ইসলাম সম্পর্কে আরো তথ্য জানাচ্ছি আর দাওয়া শব্দটা দিয়ে বোঝানো হয় যখন আমরা কোনো অমুসলিমের সাথে কথা বলে তাকে ইসলাম ধর্মের দিকে আমন্ত্রণ জানাচ্ছি বাহ সুন্দর এই উত্তরের জন্য অনেক ধন্যবাদ শুরুটা বেশ ভালোই হল ইনশাল্লাহ এখন এই দাওয়া যার অর্থ অমুসলিমদের কাছে প্রচার করা এটা কি আবশ্যিক নাকি এটা সুন্নত আপনি কি বলবেন দাওয়া দেওয়ার ব্যাপারে যদি বলতে হয় মুসলিমদের জন্য এটা হচ্ছে ফরজ এটা আবশ্যিক আল্লাহ পবিত্র তিনি আমাদের বলেছেন খায়রা উম্মা দায়িত্ব পালন ছাড়া সম্মান পাওয়া যায় না যখনই কোথাও সম্মান পাবেন সেখানে আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে যেমন ধরেন কোন স্কুলে প্রিন্সিপাল অন্য সব টিচারদের চেয়ে বেশি সম্মান পান আবার টিচার একজন কেরানির চেয়ে বেশি সম্মান পান একইভাবে প্রিন্সিপালের দায়িত্ব একজন টিচারের চেয়ে অনেক বেশি আবার টিচারের দায়িত্ব কেরানির চেয়ে বেশি দায়িত্ব পালন না করলে সম্মান পাওয়া যাবে না কোরআনের আয়াতে আল্লাহ স্বানা আমাদের সম্মান দিয়েছেন আমাদের বলেছেন খায়রা উম্মা অর্থাৎ শ্রেষ্ঠ ওম্মদ আমাদের দায়িত্ব পালন করতে হবে না উত্তরটা দেয়া আছে এই আয়াতেই আল্লাহ বলেছেন কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো আর আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ আমাদের খায়রা সম্বোধন করেছেন এর কারণ আমরা সৎ কাজে নির্দেশ দেই অসৎ কাজে নিষেধ করি আল্লাহকে বিশ্বাস করি যদি আমরা সৎ কাজের নির্দেশ না দেই অসৎ কাজে নিষেধ না করি দেওয়া না দেই তাহলে খায়রা হওয়ার যোগ্য নই আমরা মুসলিম হওয়ার যোগ্য নই এটা ফরজ কাজ অনেক আয়াতে কথা একটা লেকচার দিয়েছি দাওয়া অস্ট্রেকশন আমি এখানে পবিত্রকরণের আটটা কথা বলবো আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরা আল্লাহর অধ্যায় নম্বর একশো আয়াত এক থেকে তিন যার মানে হচ্ছে মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যারা ইমান যারা সৎ করে যারা মানুষকে সত্যের কথা আহ্বান করে আর যারা মানুষকে ধৈর্য রুদ্ধবসের কথা আহ্বান করে এই সুরা আল আসার সম্পর্কে ইমাম সাফি বলেছেন যে যদি শুধুমাত্র এই সুরাটা নাজিল হতো তাহলে এটাই পুরো মানব জাতির দিক নির্দেশনার জন্য যথেষ্ট ছিল এটাকে আরও বলা হয়েছে রাহে নিজাত মুক্তি লাভের পথ কোনো মানুষ যদি বেহতে যেতে চায় তার চারটা শর্ত পূরণ করতে হবে এক মানে নম্বর ইমানাবিল হক মানুষকে সত্যের পথে আহ্বান করা মানে দেওয়া আর ওয়াতাওয়া সাবিল সাবর ধৈর্য আর উদ্ধসের পথে আহ্বান করা এই চারটা শর্তের যে কোনো একটা যদি বাদ যায় তাহলে সাধারণ পরিস্থিতিতে সে মানুষ বেহতে যেতে পারবে না সে হয়তো খুব ভালো মুসলিম হয়তো পাঁচাত নামাজ পড়ে সে হয়তো জাকাত দেয় হয়তো হজ পালন করেছে কিন্তু সেই মুসলিম যদি দেওয়া না দেয় তাহলে সুরা আসার অনুযায়ী সে বেহতে যেতে পারবে না সাধারণ পরিস্থিতিতে যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে বেহতে দাখিল করেন সেটা আল্লাহর ব্যাপার কারণ আল্লাহ কোরআন বলেছেন এ সম্পর্কে আগেও বলেছি সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত আটচল্লিশ এছাড়াও সুরা নিসা অধ্যায় চার আয়াত নাম্বার একশো ষোলো আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন তবে শির কখনোই ক্ষমা করবেন না কারণ যে ব্যক্তি শির করেছে সে হলো বিপদগামী আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেন দাওয়া না দেওয়ার পরও আর আপনাকে বেহেস্ত দাখিল করেন সেটা আল্লাহর এক তবে সাধারণ পরিস্থিতিতে কোনো মানুষ বেহতে যেতে চাইলে তার জন্য দাওয়া দেওয়াটা ফরজ শুধু দাওয়া দেওয়া নয় চারটা শর্তই লাগবে ইমান শুধু দাওয়া দিলে ভেহসতে যেতে পারবেন না চারটায় লাগবে ইমান সৎকাজ বা তাওয়াস্তাবিল হক মানে দাওয়া আর সেজন্য উপর একেবারে পরিষ্কার বলেছেন এখন তাহলে আমরা দাওয়ার সংজ্ঞা জানলাম আর জানলাম এটা আমাদের জন্য বাধ্যতামূলক দাওয়া দেওয়ার সেরা পদ্ধতি কোনটা কারণ এখন মুসলিমদের পরীক্ষা দেয়ার সময় চলছে আর সত্যি বলতে আমি জানি না যে একশো বছর আগেও মুসলিমদের এত পরীক্ষা দিতে হতো কিনা তবে আমিও তখন এখানে ছিলাম না তবে আমার মতে এখনকার এই কঠিন সময়ে এই ব্যাপারগুলো আমাদের জানা উচিত ইসলাম ধর্মকে সব সময় মিডিয়া অপমান করছে এটা খুবই সাধারণ একটা দৃশ্য এখন আমরা যদি অমুসলিমদের কাছে দাওয়া দিতে চাই তাহলে সে ব্যাপারে সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা দাওয়া দেওয়ার জন্য বিভিন্ন রকমের কৌশল বা বিভিন্ন পদ্ধতি আপনি ব্যবহার করে দেখতে পারেন কিছু কম কার্যকরী আর কিছু বেশি কার্যকরী সবচেয়ে কমন পদ্ধতি হচ্ছে যখনই একজন মুসলিম কোন অমুসলিমকে দেখবে সে তখন ইসলাম সম্পর্কে একশোটা ভালো কথা বলবে সেই অমুসলিমও হয়তো মানল ইসলাম সম্পর্কে যে একশোটা মন্তব্য সবই ঠিক আছে তারপরও কিছু কথা তার মাথার মধ্যে তখনও ঘুরে বেড়াবে সে বলবে আ। আপনারা তো সে মুসলিম যারা হলো মৌলবাদী আ আপনারা তো সে মুসলিম যারা সন্ত্রাসী আপনারা তো সে মুসলিম যারা একাধিক মহিলাকে বিয়ে করে ও আপনারা তো সে মুসলিম যারা মহিলাদের পর্দার ভেতরে রেখে অবমাননা করেন মাথায় ঘুরে বেড়ানো এই চিন্তাগুলো তাদেরকে ইসলামের সৌন্দর্য বুঝতে বাধা দিয়ে থাকে সেজন্য আমি কোনো মুসলিমকে দেখলে তাকে সরাসরি জিজ্ঞেস করি প্রথমে তাকে প্রশ্ন করি আপনার মতো ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কি সে আপনি যতটুকু জানেন হতে পারে ভুলবো সঠিক আপনার মতো ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কি আরো আপনাকে অভয় দিচ্ছি ইসলামের সমালোচনা করতে পারেন ইসলামকে আক্রমণ করতে পারেন কোরআন এর সমালোচনা করতে পারেন এভাবে তাকে অভয় যে আপনি চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন যে তার মত যে ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কি? আর অভয় দেওয়ার পরে সেই মুসলিম চার পাঁচটা প্রশ্ন করবে গত পনেরো বছরের বেশি সময় আমি দাওয়ার ফিল্ডে আছি আমি দেখেছি যে ইসলাম ধর্ম সম্পর্কে অমুসলিমদের এরকম বিষ্টার মতো খুবই কমন প্রশ্ন আছে আর যখন কোনো অমুসলিমকে জিজ্ঞেস করছি যে তার মধ্যে ইসলাম ধর্মের সমস্যা কি সে চারটা কি পাঁচটা প্রশ্ন করবার আপনারা দেখবেন যে সেই প্রশ্নগুলো এই বিশটা প্রশ্নের মধ্যে আছে এখন এই বিশটা কমন প্রশ্ন আবার তাদের মনে আসলো থেকে। মিডিয়া যেভাবে ইসলামকে তুলে ধরে তার ভিত্তিতেই বিভিন্ন সময়ে অমুসলিমদের মনে এই প্রশ্নগুলো এসেছে আজকে আপনারা দেখবেন আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক খবরের কাগজ আন্তর্জাতিক ম্যাগাজিন আন্তর্জাতিক রেডিও ব্রডকাস্টেশন আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল সেখানে ইসলাম ধর্মকে ভুলভাবে প্রচার করা হচ্ছে তারা ইসলাম সম্পর্কে খবর তুলে ধরছে মিডিয়া ইসলামকে কিভাবে তুলে ধরছে তার ভিত্তিতেই এই বিষটা কমন প্রশ্ন বিভিন্ন সময় অমুসলিমদের মনে উদয় হয়েছে পনেরো বছর আগে এই বিষটা প্রশ্ন ছিল একটু আলাদা হয়তো দশ পনেরো বছর পরে এই প্রশ্নগুলো আবার বদলে যাবে মিডিয়া যেভাবে ইসলামকে তুলে ধরছে তার ভিত্তিতে অমুসলিমদের মনে প্রশ্নগুলো জন্ম নিয়েছে আমি সব সময় বলি যদি প্রত্যেক মুসলিম এই সব প্রশ্নের উত্তর দিতে পারে যুক্তির সাহায্যে অকাট্যভাবে এবং আধুনিক বিজ্ঞানের সাহায্যে কোরআন হাদিসার অন্যান্য ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তাহলে অমুসলিমরা ইসলাম গ্রহণ না করলেও অন্তত তাদের মনের ইসলাম সম্পর্কে বিদ্বেষটা কিছুটা কমাতে পারবেন এটা সবচেয়ে সেরা পদ্ধতি আমি এই টপিকের উপর একটা বই লিখেছি অমুসলিমদের করা কমন প্রশ্নগুলোর উত্তর যদি প্রশ্নগুলোর উত্তর মনে রাখেন ইনশাল্লাহ অমুসলিমদের মনে ইসলাম সম্পর্কে যে বিদ্বেষ আছে সেটা দূর করতে পারবেন ইনশাল সুন্দর বলেছেন দর্শকরাও এতে যথেষ্ট উপকৃত হবেন আপনি আমাদের অনেক কিছু জানালেন দাওয়া সম্পর্কে আলহামদুলিল্লাহ আশা করি আমরা যেন দাওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ इलामर नाम जाना और एर बिधी नियम नीतर नाम हलो जहिलियत ना जाना निश्चय शिक्षित मानस ही आल्ला भय जहां नाम मूलत ज्ञान अर्जन मे का देखाइले सब चेबजनक सर्वोच्च मुनाफा दी कूलान तथ्य बोले ब रास्ताय व्यय कर আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পারসেন্ট আর কোন ব্যবসা আপনাকে আজ বিনিয়োগ করুন আল্লাহ রাস্তায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক হল অমুসলিমদের কাছে দাওয়া দেয়া ড জাকির আসসালাম আলাইকুম আরো একবার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি এই অমুসলিমদের কাছে দাওয়া দেয়ার ব্যাপারে যতটা জানেন পবিত্র করে আনে অমুসলিমদের কাছে দাওয়া দেওয়ার ব্যাপারে কি কি ধরনের উপদেশ দেওয়া হয়েছে এ কথা আগেও বলেছি পবিত্রকরণের অনেক আয়াতে দেওয়া সম্পর্কে কথা বলা হয়েছে অনেক বিভিন্ন পদ্ধতি আছে তবে আমার মতে অসলিমদের কাছে দাওয়া দেয়ার যে মাস্টার কি এটা সুরালে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর চৌষট্টি বলা হয়েছে বল হেগণ এস সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আমরা আল্লাহ সবান ব্যতীত অন্য কারো ইবাদত করবো না যে আমরা মুসলিম আল্লাহ তাল কাছে আত্মসমর্পণ করি পবিত্র করণের এ আয়াত যদিও বলছে আল কিতাবদের কথা তবে এটা বলা যায় যে কোনো অমুসলিমকে বলা হয়েছে এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ করব না সবচেয়ে গুরুত্বপূর্ণ অমুসলিমদের আলোচনা শুরুর আগে তাকে প্রশ্ন করতে পারেন তার মতো ইসলামের সমস্যা কি আর কোন ব্যাপারে সে আগ্রহী তবে এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি তাকে শির করতে বারণ করবেন বিশ্বাস করবেন এক আল্লাহ তালাকে ছায় যদি না আসেন তাহলে আপনি তার বাধা করা সেজন্য আমি করোনের আয়াতটাকে বলি দাওয়া দেয়ার মাস্টার কি করোনা আরো আয়াত আছে যেমন ষোলো আয়াত मानुष के तुम कहवान कर सदुपेश हिकम द्वारा तरह तर्क कर तरह चुक्ति देखा सब चेहरे उत्तम और ग्रहणजो्य पन्था तला हिकमा हुसनर सब चम ग्रहण जो्य पन्था ओह माशाला जजाकल्ला खैर सूंदर की हिंदू भाई दावा देव हिंदुदेषारे मास्टर की সুরা ইমরানম্বর তিন আয়াত সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আমরা এক আল্লা অন্য কারো উপাসনা করি না যদি কোন হিন্দুকে জিজ্ঞেস করেন কোন সাধারণ হিন্দুকে যা আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন কেউ বলবে তিনজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আবার কেউ হয়তো বলবে যে সে বিশ্বাস করে তেত্রিশ কোটি দেবদেবীকে তবে যদি প্রশ্নটা করেন কোন জ্ঞানী হিন্দুকে যিনি তাদের ধর্মগ্রন্থ ভালো করে পড়েছেন তিনি বলবেন যে হিন্দুদের উচিত কেবলমাত্র একজন ঈশ্বর বিশ্বাস করা সাধারণ হিন্দুরা যে ফিলসফিতে বিশ্বাস করে সেটা হচ্ছে প্যান্থেজম প্যান্থেজম মানে সাধারণ হিন্দুরা মানে যে সবকিছু ঈশ্বর গাছ ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ ঈশ্বর তারপর মানুষ ঈশ্বর সাপ ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু হলো ঈশ্বরের ঈশ্বর শব্দের পর একটা শব্দ আছে এর সব কিছুর মালিক হলেন ঈশ্বর সূর্যের মালিক ঈশ্বর চাঁদের মালিক ঈশ্বর গাছের মালিক ঈশ্বর মানুষের মালিক ঈশ্বর সাপের মালিক ঈশ্বর তাহলে মুসলিম আর হিন্দুদের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে সাধারণ হিন্দুরা মানে যে সব কিছুই ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সব কিছু হলো ঈশ্বরের ঈশ্বর তারপরে এর যোগ করতে হবে তাহলে প্রধান পার্থক্য হচ্ছে এই এর শব্দটা আমরা যদি এর শব্দটা সমাধান করতে পারি হিন্দু আর মুসলিম আমরা একতাবদ্ধ হব সেটা করব কিভাবে সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক যদি আপনি হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে দেখেন এটা আছে ছান্দজ্ঞ উপনিষদে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ একম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এরপর আবারও বলা হয়েছে তার উপরে কেউ নেই তার কোনো বাবা নেই তার কোনো মা নেই এরপর আরো আছে শ্বেতা উপনিষদে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ উনিশ না প্রতিমা আসতে মহানেশ্বর তার কোনো প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃতি শব্দ যার মানে সর্বশক্তিমান ঈশ্বর তার কোনো ইমেজ নেই তার কোনো ফটোগ্রাফ নেই তার কোনো ভাস্কর্য নেই তার কোনো পেন্টিং নেই সর্বশক্তিমান ঈশ্বর তার রকম প্রতিমূর্তি নেই আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি যেটা পড়া হয় সেটা ভগবদ্গীতা এটা ভগবদ্গীতায় আছে অধ্যায় সাত অনুচ্ছেদ বিশ জাগতিক আশা আকাঙ্ক্ষা যেসব মানুষের বিচার বুদ্ধিকে কেড়ে নিয়েছে তারা নকলেশ্বরের পূজা করে তার মানে যেসব মানুষ আসলে বস্তুবাদী তারা নকলেশ্বরের উপাসনা করে কিছু কমিউনিটিতে এটাকে বলা হয়েছে মূর্তি পূজা করা আর হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র সবচেয়ে খাঁটি হচ্ছে বেদ বেদ আছে মোট চারটা ঋগবেদ যজুর্বেদ সামবেদ আর অথর্ভবেদ এটা আছে যজুর্বেদে অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ তিন প্রতিমা আসতে সর্বশক্তি অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ আর্থ সর্বশক্তি হল নিরাকার এবং বিশুদ্ধ এরপর যজুর্বেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় অন্ধাত্মি অন্ধাত্মা সংস্কৃত মানে অন্ধকার প্রবেশান্তি মানে প্রবেশ করা এর মানে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা আসাম্বুতির পূজা করে আসাম্বতি মানে প্রাকৃতিক বস্তু যেমন আগুন পানি বাতাস এরপর বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা সাম্বুতির পূজা করে এখানে সাম্বুতি মানে মানুষের তৈরি জিনিস যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি অনুচ্ছেদ্রে বলছে যারা প্রাকৃতিক জিনিসের পূজা করে যেমন আগুন পানি বাতাস তারা অন্ধকারে প্রবেশ করছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা বানানো জিনিসের পূজা করে আর বেদগুলোর মধ্যে সবচেয়ে সেরাটা হচ্ছে অথর্ব এটা হচ্ছে অথর্ব বেদে গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ আটান্ন পরিচ্ছেদ তিন দেব মহাষ্ট নিশ্চয় সর্বশক্তি মহান এখনে সবগুলো বেদের মধ্যে সবচেয়ে পবিত্র আর সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে ঋগ্বেদ ঋগবে বলা হয়েছে গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ একশো চৌষট্টি পরিচ্ছেদ সত্য একটাই একজন তবে জ্ঞানীরা তাঁকে ডেকে থাকেন বিভিন্ন নামে তার মানে সর্বশক্ত উনীশ্বরের অনেক নাম আর বৈশিষ্ট্য আছে আর শুধুমাত্র ঋগবেদেই গ্রন্থ নম্বর দুই অনুচ্ছেদ এক এখানে সব মিলিয়ে সর্বশক্ত উনিশ্বর তেত্রিশটা নামের কথা বলা হয়েছে जमर ब्रह्मसूत्र भगवान एक ही है दूसरा नहीं है नहीं है जरा भी नहीं है ঈশ্বর একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই তাহলে এভাবে তুলনামূলকভাবে ভাবে চিত্র তুলে ধরবেন সাদৃশ্যগুলো নিয়ে কথা বলবেন একজন হিন্দুকে আপনি বোঝাবেন তার ধর্মগ্রন্থ দিয়ে যে তাদের উচিত এক ঈশ্বরে বিশ্বাস করা মানে তৌহিত আর উচিত আল্লাহ তালার কাছাকাছি আসা বিস্তারিত জানতে এই টপিকের উপর আমার লেকচার দেখেন সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম সেখানে অনেক সাদৃশ্য নিয়ে কথা বলেছি বিভিন্ন রকম বিষয় নিয়ে আর এখানে কি হচ্ছে যে হিন্দুরা আমাদের মতো করে আল্লাহর ইবাদত করছে না অবাক লাগছে আর আপনিও বললেন সুবাহ আল্লাহ আমি বলতে পারবো না আপনি কতগুলো রেফারেন্স দিয়েছেন এরকম নিশ্চয় আরো অনেক আছে हिंदु देर बेद बागुल उत्साहित करते जाते सठीक पथे आसते सत्य धर्म इसलमर पथे इन्शअल्ला जजाकल्ला खायर प्रिय भाई बोरा इन्शाला देखा एक छोट्ट बिरतर पर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 পৃথিবীর বড় বড়। যা বলে যে নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি চার নয়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 প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আর ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক হল অমুসলিমদের কাছে দাওয়া দেয়া ড জাকির আর রহমতুল্লা এবারের প্রশ্ন একজন খ্রিস্টানের কাছে আপনি কিভাবে দাওয়া দেবেন সেই খ্রিস্টানকে কিভাবে বিশ্বাস করাবেন যে তৌহিদ অর্থাৎ আল্লাহ কেবল কেবলমাত্র একজন আর আমি জানি যে এটাই তাদের জন্য অনুসরণ করার সঠিক পথ আমাদের ব্যবহার করতে হবে মাস্টার কি ইমরানতীত কারো উপাসনা করব না কোন খ্রিস্টানের সাথে দেখা হলে আমি তাকে বলবো যে ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশু বা নবী বলে আমাদের মানতেই হবে সেই মুসলিম আসলে মুসলিম নয় যে যীশুখ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না আমরা মানি যিশুখ্রিস্ট বা আল্লাহ স্বানায় প্রেরিত একজন রাসুল ছিলেন আমরা মানি যে তিনি হলেন মসি অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন মুসলিম আর খ্রিস্টান আমরা এখানে জিজ্ঞেস করতে পারেন তাহলে আমাদের পার্থক্যটা কোথায় আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যিশুখ্রিস্ট বা ইসা্লাম সর্বশক্তিমান ঈশ্বর নিজে ঈশ্বর বলে দাবি করেছেন সত্যি বলতে যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে আপনি এমন একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যিশুখ্রিস্ট বা ইসা্লাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি আবারও বলছি গোটা বাইবেলে আপনি পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদও পাবেন না স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদও আপনি বাইবেল ঘেঁটে পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমশ্বর অথবা আমার পড়াশোনা করো সত্যি বলতে যদি বাইবেল পড়েন যিশুখ্রিস্ট তার নিজের মুখে যেটা বলেছেন গসপ্লব জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান গাছপ্লব জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপ্লব ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আটাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গছপ্লব লুক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লব জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার নিজের থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম যীশু খ্রিস্ট ভাই সালিসাম বাইবেল অনুযায়ী ছিলেন একজন মুসলিম এরপর আরও আছে বুক অব অ্যাক্টস অধ্যা নম্বর দুই অনুচ্ছেদ বাইশ হে ইসরায়েলবাসী তোমরা সবাই শোনো নাজার শহরের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর কর্তৃক মনোনীত একজন মানুষ ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবে আর তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর কর্তৃক মনোনীত মানুষ সে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে একবার যিশু খ্রিস্টকে এটা নিয়ে প্রশ্ন করা হলো এটা আছে গসপ্লফ মার্ক হে ইসরায়েলবাসী ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন ও মার্শাল জাজাকাল্লা খায়ের সুন্দর বলেছেন ড জাকির ইসলাম ধর্মে তহিদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা যেটা আমরা অমুসলিমদের কাছে প্রচার করব তাদেরকে দাওয়া দেওয়ার সময় তৌহিদের পর ইসলাম ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসালাত তার মানে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে বিশ্বাস করা যখন কোনো অমুসলিমের কাছে আল্লাহ তাল্লার অস্তিত্ব প্রমাণ করবেন সেখানেও কালিমা বলবেন্লাহ যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মহাল্লাহাম আল্লাহ রাসুল তাকে বোঝাবেন সম্পর্কে শির্ক বা পূজা থেকে ফিরিয়ে আনবেন এরপর তার সামনে প্রমাণ করবেন যে মোহাম্মদ সাল্লা সর্বশেষ ও চূড়ান্ত নবী আমি একটা লেকচার দিয়েছিলাম মোহাম্মদ সাল্লাস্লাম ইন ভ্যারিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার সময়কেও আমি এখানে বিস্তারিত বলছি না শুধু কয়েকটা রেফারেন্স দিচ্ছি পুরো उधृतिगलना शुद रेफर सलामुदी और प्रमाण कर समर्मी शुद्ध रेफरफ नेट मोहम्मद सलाम सम्पर्क भविष्यवाणी बुक अफ डिटोरमीच्छेद अठारो बुक अफ डिटोरोनमी अनुच्छेद उन्नीस बुक अब आईजा अद्याय अनुच्छेद बारो संग अब सोलमान अध्यय पांच अनुच्छेद ओल्ब নবী মহম্মদ সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টেমেন্টে সঙ্গ অফ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো এছাড়াও নবী মোহাম্মদ কথা আছে নিউ টেস্টে অনেক অনুচ্ছেদে আমি এখানে কয়েকটা বলছি নবী ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে গসপুল আব জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গজপুল আব জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গজপুলভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত গজপুল আপ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে ১৪ এরকম অনেক ভবিষ্যৎবাণী আর কোরআনও একই কথা বলছে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একশো তারা অনুসরণ করে নিরক্ষর নবীকে যার কথা উল্লেখ আছে তৌরাত এঞ্জিলে এরপর আল্লাহ আরফ বলেছেন সুরা সাফ অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যে যীশুখ্রিস্ট বা ইসা্লাম মরিয়মের পুত্র বনে ইসরায়েলকে বলেছিলেন আমি আল্লাহর তরফ থেকে এসেছি বনে ইসরায়েলের নবী হিসেবে আমি পূর্বের তরাতকে সমর্থন করছি আর সুসংবাদ দিচ্ছি আরেকজন রাসুল আসবেন তার নাম হবে আহম্মদ আমরা জানি তিনি শান্তিতে থাকুন এটা মোহাম্মদ ইসলামের আরেকটা নাম এবার আপনি হিন্দুদের কিভাবে বোঝাবেন অনুসারীর দিক থেকে পৃথিবী তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দুইজম সংখ্যায় এক নম্বরে খ্রিস্টান ধর্ম দ্বিতীয় ইসলাম আর তৃতীয় হিন্দুইজম পালন করার দিক থেকে অবশ্য ইসলাম এক নম্বরে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানেও কয়েকশো অনুচ্ছেদ পাবেন विभिन्न हिंदू धर्मग्रंथे मोहमसालाम कथा बना शुद्ध रेफर भविष्यवाणी मोहम्मद बाणी भविष्य पुराना खंड तीन अदावि खंड तीन अध्याय तीन अनुच्छेद दस थाओ बुक्त मैं अथर्वेदे ग्रंथ नम्बर विश अनुच्छेद एकश सतुच्छेद एक थके चौदह इछड़ाओ बला अथर्वेदे ग्रंथ नम्बर विश अनुच्छेद एकुश পরিচ্ছেদ ছয় এছাড়াও আছে অথপবেদে গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ একুশ পরিচ্ছেদ সাত নবী মোহাম্মদ সাল্লা কথা আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ তিপান্ন পরিচ্ছেদ নয় আর এভাবে আমি অনেক রেফারেন্স দিতে পারি এরকম গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কলকি অবতার সম্পর্কে ভবিষ্যৎবাণী এটা আছে কলকি পুরানায় অধ্যায় নম্বর অনুচ্ছেদ অনুচ্ছেদ অনুচ্ছেদ অনুচ্ছেদ অনুচ্ছেদ আমেনা অর্থাৎ যে সব সময় শান্তিতে থাকে বলা হয়েছে তিনি জন্ম নেবেন শান্তির শহরে তার মানে মক্কা তিনি জন্ম নেবেন এই শহরের প্রধান ব্যক্তির ঘরে তার মানে কুরেশ গোত্রে জন্ম নেবেন তার থাকবে চারজন পারেন সহচর তার মেয়ে খোলা ফেরা সেদিন আরও আছে পার্সি ধর্মগ্রন্থে পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থ আছে প্রথমটা তহিদ আর দ্বিতীয়টা হচ্ছে মোহাম্মদ সাল্লাম সাল্লাই সুবাহ আল্লাহ এই উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম আর আমরা পরবর্তীতে কোন এক সময় আমরা অন্যান্য কিছু ধর্ম নিয়ে আলোচনা করব এখানে যেমন প্রথমে আলোচনা করলাম খ্রিস্টান ধর্ম নিয়ে তারপর হিন্দুইজম তারপর অন্যান্য ধর্ম যে এই অমুসলিম ভাই বোনদের বোঝাবো তাদের জাতি ধর্ম বর্ণ যাই হোক না কেন যে আমরা সবাই ইবাদত করব আল্লা আল্লাহ আল্লাতাল্লা যেন সঠিক পথে পরিচালিত করেন ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি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 সম্মুখ সমরে আজ রাত অনুসরণ করব পবিত্র কুরান এবং অন্য কিছু নয় তোমরা বিভিন্ন তলে বিভক্ত হয়েও না ইমাম মালেকের অন্ধ অনুসরণ করো না ইমাম সাফির অন্ধ অনুসরণ করো না ইমাম না ইমাম তাদের তাহলে কি মানবো কিভাবে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আর ডেট জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক হল অমুসলিমদের কাছে দাওয়া দেয়া ডাকির আসসালাম আরো একবার রহমতুল্লাহ আপনি বললেন যে কোরআনের তিন নম্বর অধ্যায় চৌষট্টি আয়াত আপনার মতো এটাই হল মাস্টার কি বা মূল চাবিকাঠি অমুসলিমদের কাছে দাওয়া দেওয়ার ক্ষেত্রে এই আয়াতটা কিভাবে ব্যবহার করব যখন আমরা দাওয়া দেব কোন নাস্তিককে পবিত্র করণেসুরা আল ইমরান বলছে এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আমরা আল্লা ব্যতীত কারো উপাসনা করি না এই মাস্টার কি নাস্তিকের বেলায় কিভাবে ব্যবহার করব এটা মাস্টার কি হলে তো অমুসলিমদের সবার ক্ষেত্রেই এটা কাজ করবে সেই অমুসলিম কোন ধর্ম আর ঈশ্বরে বিশ্বাস করতে পারে নাও করতে পারে এখন একজন নাস্তিককে কিভাবে আমি দেওয়া দেব আমি প্রথমে যেটা করব কোনো নাস্তিককে দেখলে তাকে অভিনন্দন জানাবো ভাবতে পারেন নাস্তিককে অভিনন্দন জানাবো কেন এর কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অন্ধভাবে বিশ্বাস করে অন্ধভাবে তাদের বাপদাদাকে অনুসরণ করতে থাকে কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু আবার অনেকে মুসলিম কারণ তাদের বাবা মুসলিম এখানে এই নাস্তিক চিন্তা করেছে তার বাবার হয়তো একটা ধর্মীয় পরিচয় আছে কিন্তু সে বলে আমি এমন ঈশ্বরকে মানি না যে দুর্বল যার ক্ষুধা লাগে যাকে হত্যা করা যায় এজন্য সে ঈশ্বরে বিশ্বাস করে না এই নাস্তিককে আমি অভিনন্দন জানাবো তার কারণ হচ্ছে সে অলরেডি ইসলামী ধর্মবিশ্বাসের শাহাদার অর্ধেক বলে ফেলেছে লা ইলাহা কোন উপাস্য নেই এখন আমাকে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ইতীত সেটা আমি করবো ইনশাল্লাহ অন্য মুসলিমের জন্য प्राय द्विगुण प्रथम तरफ प्रमाण करतेश्वर उपासना प्रमाण करब्लाजे से इस इसलामी धर्म विश्वास शाहदार प्रथम अंश अलरेडी फेले अर्धे क्या हो गए बकी अंश प्रमाण करते माना इल्लाह मुहम्मद रसलह मोहम्मद रसुल আমি একটা লেকচার দিয়েছি ইজ দা করন গডস ওয়ার্ড এই লেকচারে আমি দেখিয়েছি যে কিভাবে নাস্তিকের কাছে আল্লাহ সাল তালার অস্তিত্ব প্রমাণ করব। এখানে সময় কম বিস্তারিত বলছি না তবে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারেন আমি কয়েকটা পয়েন্টের কথা বলছি একজন নাস্তিকে প্রশ্ন করেন তাকে কোনো একটা যন্ত্র দেখালেন যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি তাকে প্রশ্ন করেন যে আপনাকে আগে কোন মানুষটা ए बेपारे सठीक जंत्री क्या करू चिंता बोलार किस्तिक बोल उत्पादनकारी क्यों आविष्कारीगर जे ज बोलुक ए रमे एक उत्तर माथाय रखें तपर से नास्तिक के प्रश्न करें और नास्तिका ना विश्व विज्ञान आल्ला तला अस्तित्व के विश्वास करना करें। एब्न करेंगे विश्वजगत सृष्टि हल की भाव से उत्तर देव पंदो बीस बचर आगे বা দশ বছর আগে বেশ কয়েকজন বিজ্ঞানী মিলে ব্যাখ্যা দিয়েছেন কিভাবে বিশ্বজগত সৃষ্টি হয়েছে তারা এটাকে বলে বিগ ব্যাং প্রথমে ছিল একটা ছোট্ট বিন্দু তারপর একটা বিস্ফোরণ হল এতে করে সৃষ্টি হল গ্যালাক্সি সৃষ্টি হল নক্ষত্র সূর্য আর আমাদের বসবাসের পৃথিবী এবার জিজ্ঞেস করেন এটা কবে জানতে পেরেছেন সে হয়তো বলবে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে তখন তাকে বলব আপনি এখানে যে বিগ ব্যাং এর কথা বললেন এটার কথা বলেছে কোরআন প্রায় চোদ্দশো বছর আগে সুরা আমবিয়া। একুশ আয় নম্বাস বিগের কথা বলছেন সেটা পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে বলে দিয়েছে এ কথা কে বলতে পারে সে হয়তো বলবে মিলে গেছে তর্ক করবেন না বলে যান এরপর প্রশ্ন করেন আমাদের যে এই পৃথিবী আসলে তার আকারটা কেমন তখন বলবে যে পৃথিবী বর্তুলাকার আমরা কবে জানতে পেরেছি সে তখন বলবে এই তো কয়েকদিন আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে যে ব্যক্তি প্রথম আবিষ্কার করেছিলেন যে পৃথিবী বর্তুল আকার পনেরোশো সালে তিনি জাহাজে করে পৃথিবী ঘুরে এসেছিলেন আর কোরআন বলছে চোদ্দশো বছর আগে সিরোনাজিয়াত অধ্যা নম্বর উনআশি আয়াত নম্বর তিরিশ এবং তারপর আমি পৃথিবীকে করলাম ডিম্বাকৃতি আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ বিস্তৃত আরেকটা হচ্ছে ডিম্বাকৃতি আমরা এখন জানি যে পৃথিবী ফুটবলের মতো গোলাকার নয় এটা হচ্ছে বর্তুল আকার পূর্ব পশ্চিমে কিছুটা চাপা আর দাহাহা কোন সাধারণ ডিমকে বোঝাচ্ছে না এখানে বোঝানো হচ্ছে উঠ ডিমের কথা আর এটাও বর্তুল আকার চিন্তা করেন পবিত্র কোরআন পৃথিবীর আকার সম্পর্কে বলেছে চোদ্দশো বছর আগে তারপর বলবেন এ কথা কে বলতে পারেন সে তখন বলবে হয়তো আপনাদের নবী মোহাম্মদ ছিলেন না তারপরে প্রশ্ন করেন চাঁদের আলো তার নিজস্ব মানুষ জানতো চাঁদের আলো বিজ্ঞান আগে জেনেছে পঞ্চাশ বছর বা বছর আগে দুশো বছর আগে চাঁদের যে আলো এটা তার নিজস্ব আলো নয় প্রতিফলিত আলো তখন তাকে বলবেন কোরআনেটা বলেছে চোদ্দশো বছর আগে সুরাফুর খান অধ্যায় নাম্বার পঁচিশ হ্যাঁ নাম্বার যে চাঁদের আলো তার ধার করা আলো এটাকে বলা হয়েছে নূর বা মুনির এটা হলো প্রতিফলিত আলো কথা চোদ্দশো বছর আগে কে বলতে পারেন এভাবে আপনি সেই নাস্তিকে আরও বলতে পারেন বায়োলজির কথা ভ্রূণবিদ্যার কথা জেনেটিক্সের কথা জিওলজির কথা পানি চক্রের কথা এভাবে বলে যান পবিত্রকরণে এক হাজারেরও বেশি আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে আপনি এরকম বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য জানাবেন প্রশ্ন করবেন কথা একথা আগে কে বলতে পারে প্রথম সেই উত্তরটাই দেবে সৃষ্টিকর্তা উৎপাদনকারী। কারিগর আবিষ্কারক এই এই এই উৎপাদনকারী আবিষ্কারক আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ সুবান সাহায্য এব বিজ্ঞানের আর পবিত্র কোরআনের আর নাস্তিকের সামনে প্রমাণ করব যে আল্লাহ সুবাহ আছেন খুব সুন্দরভাবে বলেছেন আর আমাদেরকেও এই ব্যাপারগুলো জানতে হবে তারপর সাহসের সাথে আর ধৈর্য নিয়ে নিয়ে পবিত্র কোরআনের বৈজ্ঞানিক প্রমাণগুলো আমরা দেখাব ইনশাল্লাহ তো ড জাকির আমার মনে হয় এগুলো বাদেও এমন আরও কিছু আমাদের প্রচার করা উচিত অমুসলিমদের কাছে এ ব্যাপারে কি আপনি আমাদের কিছু বলবেন এই দুটো হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেউ এতে আপদ্দে না যে এক নাম্বার তহিদ দুই নম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা নিয়ে মতভেদ থাকতে পারে যে তৃতীয় চতুর্থ পঞ্চম অবস্থানে কি তৃতীয়টা হচ্ছে পরকালের জীবন মুক্তি লাভ করা তারপর বলতে পারেন নামাজের কথা বলতে পারেন জাকাত বলতে পারেন রমজান মাসে রোজা রাখার কথা বলতে পারেন হজ পালনের কথা এক কথায় যখন অমুসলিমের সাথে কথা বলব প্রথম বোঝার চেষ্টা করব তার আগ্রহটা কোন বিষয়ের দিকে সাহিত্য যদি আগ্রহ হয় তাহলে সাহিত্য নিয়ে বলেন বিজ্ঞানে আগ্রহ থাকলে বিজ্ঞান সম্পর্কে বলেন আপনি শুরুতেই ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করবেন তারপর দেখবেন সে আগ্রহ পাচ্ছে কোন বিষয়ে তারপর আগ্রহ যেদিকে সেদিক নিয়ে বলেন হয়তো সে বিজ্ঞানী তখন বলবো করণ এবং আধুনিক বিজ্ঞান নিয়ে তাকে সেই বিষয়গুলো যেগুলো সে পছন্দ করে তারপর আলোচনা করবাকাল্লা খায়ের এখন আমরা কোন কোন পদ্ধতিতে অমুসলিম ভাই কাছে দাওয়া দিতে পারি বিজ্ঞান আর প্রযুক্তি এখন উন্নত হয়েছে আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারি তার একটা সরাসরি মানুষকে দেওয়া দেওয়া একজনের সাথে আলোচনা বা কোনো পাবলিক লেকচার দেওয়া এগুলো কমন পদ্ধতি আমরা আরেকটা মাধ্যম ব্যবহার করতে পারি সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া সেটা হতে পারে কোনো সাময়িক পত্রিকা সাময়িক না হলে বুকলেট বইপত্র প্যাম্পলেট সাময়িক হলে ম্যাগাজিন নিউজলেটার লেটার হতে পারে দৈনিক সাপ্তাহিক মাসিক অথবা হতে পারে ত্রৈমাসিক বার্ষিক প্রিন্ট মিডিয়া ছাড়াও পাচ্ছি অডিও মিডিয়া হতে পারে অডিও ক্যাসেট বা সিডি ড্যাট হাঁটতে হাঁটতে ওয়াকম্যানে শুনতে পারেন অথবা অফিসে কাজের ফাঁকে ইসলামের মানে প্রচার করবেন লেকচারের মাধ্যমে যেটা থাকবে অডিও টেপ সিডি ইত্যাদিতে ব্যবহার করতে পারেন একজন মানুষের ক্ষেত্রে অথবা কোনো অফিসে যেখানে লোকজন আছে অথবা পার্টি বা ফাংশানে প্রচার করেন রেডিওর মাধ্যমে ব্যাপ্তিটা বড় হবে তৃতীয় হল ভিডিও মিডিয়া হতে ভিডিও ক্যাসেট ভিডিও টেপ डि डिप्त होतेबल टी अथवा सैटेल चल चतुर्थ हल इंटरनेट वमेशन टेक्नोलॉजी वेबसाइटर माध्यम इमेलर मध्यमे एकजुन साथलोचना पब्लिक लेक्चार देर पास दवा दे चार्टम के व्यवहार करते जजाकल्लाखा कर डर जाकि सुंदर এই বিভিন্ন পদ্ধতি বা মাধ্যমগুলির সুবিধা আর অসুবিধাগুলো কি যে মাধ্যমগুলির সাহায্যে অমুসলিমদের কাছে দেওয়া দেব এই মাধ্যমগুলোর কিছু সুবিধা আছে অসুবিধা আছে যেমন ধরেন কোন কিছু মনে রাখার ব্যাপারে যদি বলি এখনকার বৈজ্ঞানিক গবেষণা আমাদের বলে যখন আমরা কোনো কিছু পড়ে থাকি একজন সাধারণ মানুষ সে যা পড়েছে তার দশ মনে রাখতে পারে সে যখন কোন কিছু শোনে সাধারণত যা শুনেছে তার 20% মনে রাখতে পারে এরপর যখন সে মানুষ কোনো কিছু দেখে তখন সে যা দেখেছে তার প্রায় তিরিশ মনে রাখতে পারে যদি একই সাথে দেখে আর শোনে তার মানে ভিডিও অডিও ভিজুয়াল একসাথে ভিডিও টেপ বা সিডি এখন পাওয়া যায় এখানে মানুষ মনে রাখতে পারে পঞ্চাশ তাহলে মনে রাখার ব্যাপারে সবচেয়ে শক্তিশালী মাধ্যম ভিডিও অডিও ভিডিও একসাথে এরপর শুধু ভিজুয়াল এরপরে কিছু শোনা আর সব শেষে হচ্ছে পড়া এই মাধ্যমগুলোর সুবিধা আর অসুবিধার কথা যদি বলেন প্রিন্ট মিডিয়া যদিও মনে থাকে মাত্র দশ এটা বহন করা যায় আপনি হয়তো ট্রেনে আছেন অথবা বাসে অথবা কোনো গাড়িতে যেখানেই থাকেন খুব সহজেই বহন করতে পারবেন তবে একই সময়ে মাত্র একজন পড়তে পারবে অথবা উকি ঝুঁকি দেওয়া হয়তো আরও দু একজন ব্যাস এই একসাথে বেশি মানুষ পড়তে পারবে না একজন পড়তে পারে বেশি হলে দুইজন তবে এটা বহন করে নিতে পারবেন যে কোনো জায়গায় এটা গুরুত্বপূর্ণ মাধ্যম আর গুরুত্বটা সবসময় থাকবে এরপর আছে অডিও মিডিয়া এটা প্রিন্ট মিডিয়ার মতো অতটা সহজ বহনযোগ্য নয় বই বা বুকলেটের তুলনায় তারপর ওয়াক ম্যানে হাঁটতে হাঁটতে শুনতে পারেন গাড়িতে বসে শুনতে পারেন ক্যাসেট বাজিয়ে বা ওয়াক ম্যানে এখানে একবারে অনেক সময় একজন মানুষই শোনে আবার অনেক মানুষ শুনতে পারে পাঁচ জন জনসভা হলে কয়েকশো মানুষ শুনতে পারে রেডিওর মাধ্যমে শুনবে লাখ লাখ মানুষ এরপর ভিডিও মিডিয়ার ব্যাপারে যদি বলি এটা অডিওর তুলনায় কম বহনযোগ্য অবশ্য এখনকার দিনে ডিস্কম্যান দেখা যায় তারপর এখন ছোট টিভি স্ক্রিন দেখবেন বিভিন্ন গাড়িতে তারপর বাসে এরপর প্লেনেও এই মাধ্যমটার বহনযোগ্যতা কিছুটা কম তবে এটার আউতা অনেক बस ही देखें केबल टी सैटेलैट चैने लाख लाख दर्शक देखे सबशेषे इंटरनेट इंटरनेट एक मानुष के से वेबसाइटे जो एजार इंटरनेट कनेक्शन दरकार एक कम्पिवटर एट कि सीमता आने मानुषाइटे परे नतून व्बसाइट खोला खुबी सहज को लागेना এখন খুবই সস্তা আপনি একটা নতুন ওয়েবসাইট খুলতে পারেন সেখান থেকে বিভিন্ন প্রচার করতে পারেন এটা সুবিধা অসুবিধাও আছে যদি কেউ প্রচার করতে চায় খুবই সহজেই করতে পারবে অন্যদিকে প্রিন্ট মিডিয়ায় বই ছাপাতে টাকা লাগবে অডিও ক্যাসেট বা ভিডিও ক্যাসেট বানাতে টাকা লাগবে তবে ইন্টারনেটে টাকা ছাড়া একজন চাইলে উল্টোপাল্টা কথা প্রচার করতে পারে তাহলে অসুবিধা আছে সুবিধাও আছে কেউ ইন্টারনেটে ইসলাম প্রচার করতে চাইলে সেটা করতে পারেন পরিস্থিতি বুঝে মাধ্যমগুলো ব্যবহার করতে হবে তাহলে এই হচ্ছে বিভিন্ন মিডিয়ার সুবিধা অসুবিধা ইনশাল্লাহ এখন আপনার মতে দাওয়া দেওয়ার জন্য সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনটা একথা আগেও বলেছি সব মাধ্যমেরই কিছু সুবিধা অসুবিধা আছে তবে আপনি যদি আওতার কথা বলেন আর্থিকভাবে কার্যকারিতার কথা বলেন আমি বলব বর্তমানে এক নম্বরে স্যাটেলাইট চ্যানেল প্রত্যেক মাধ্যমেরই কিছু সুবিধা আর অসুবিধা আছে আমি বলছি না সবগুলো বন্ধ করে দেব তবে আওতার দিক থেকে দেখলে আপনি যদি স্যাটেলাইট চ্যানেলের ব্যাপারে বলেন এটা লাখ লাখ মানুষের কাছে একজন লোক যদি অমুসলিমের সামনে ঠিক আছে যদি কেউ লেকচার দেয় কতজন মানুষ আসবে একশো কয়েকশো এক হাজার দুই হাজার দশ হাজার কতজন আমার লেকচারে সবচেয়ে বেশি দর্শক হয়েছিল ১০ লাখ মানুষ এমন ঘটনা প্রত্যেকদিন ঘটে না এমনিতে সাধারণত এক লাখ হয় তবে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে লাখ লাখ দর্শকের কাছে পৌঁছে দিতে পারবেন আলহামদুলিল্লাহ লাখ লাখ মানুষ আর এখন আলহামদুলিল্লাহ বর্তমানে গড়পর্তায় পিস টিভি পৌঁছে গেছে প্রায় সাত কোটি দর্শকের কাছে বর্তমানে আর ইনশাল আশা করছি এই রমজান মাসে আমাদের দর্শকের সংখ্যা আরো কয়েক গুণ বাড়বে এই পরিসংখ্যানটা ছয় মাস আগের প্রায় পুরো পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ আমরা এখন দুশোটারও বেশি দেশে আছি গত পনেরো বছর ধরে আইআরএফ এর দাওয়া ক্ষেত্রে অর্জন যা করেছে আর পিস মাত্র এক বছরে আলহামদুলিল্লাহ दर्शक जो, दुर पोँचे जो बेड़े गत पंद्रह कार्यक्री चिंता करें पृथ्वी दर्शक दिए भाग दें मैसे मात्र पांच सेंटर मत दर्शकों कम हो जाए दारूण सस्ता खुब अल्प सेजार कार्यकरित बेसिखाय जरूर क्रैश कोर्स রমজান মাসে দেওয়া দেয়া এতে করে উপকার পেয়েছেন আমাদের পিস টিভির দর্শক ভাই বোনেরা আর পাশাপাশি আমিও মুসলিম অমুসলিম ভাই ও বোনেরা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আজকের এই তথ্যগুলি আপনারা কাজে লাগাবেন আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ আর সেদিন আমাদের আলোচনার টপিক হবে কাজা রোজা ফিদিয়া এবং রোজার কাফফারা দেখা হবে আগামীকাল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবার আগাত ফিলদ গি না পলিথিন আশু صدق يا منى صبر و رزق بدموع البائسين فما في <تصفيق> كل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 আলবিকেল বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে পিস বাংলায় িল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 अमुक देश चालू थकते